وَأَتَيْتَ يَا خَيْرَ الشَّهُورِ تُغْبِي كَرَاتِي لَسْرُورِ تُلْقِي عَلَى قَلْبِي ضِلَالَ الطُّهْرِ السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن ولاه أما بعد আমরা বিজয়ের মাস সিরিজের প্রথম হালাকা শুরু করতে যাচ্ছি বেজনিলা সারিয়াইবনে আব্দুল মুখরা সাল্লি ওয়াসাল্লাম দারুল হিজরা তথা মদিনায় স্থিতিশীল হওয়ার পর এবং নবঘটিত ইসলামী রাষ্ট্রের ভিত্তিগুলো সুদৃঢ়ভাবে স্থাপন করার পর কুরাইশ কাফেরদের উপর নজরদারি এবং চাপ সৃষ্টি করতে আরম্ভ করলেন যখন আল্লাহ তালাম মুসলিমদেরকে কাফেলদের কর্মকাণ্ডের জবাব অনুমতি প্রদান করেছিলেন মুসলিমগঞ্জ জেহাদের প্রতি তীব্র পিপা সার্থের ন্যায় আগ্রহী হয়ে পড়লেন হিজরতের পর সপ্তম মাস পহেলা রমজানে এটাই রাসুলুল্লাহ সাল্লাই ওয়াসাল্লামের প্রেরিত সর্বপ্রথম সারিয়া এ সারিয়ার লক্ষ্য ছিল কুরাইশের একটি কাফেলার গতি রোধ করা যার নেতৃত্বে ছিল আমার ইবনে হিসাম তার সাথে ছিল তিনশত মুশ্রিক মুসলিম বাহিনীর কমান্ডার ছিলেন হামসা ইবনে আবদুল মোত্তালিব রদিউল্লাহ তালান তার সাথে ছিলেন তিরিশ জন মুসলিম পুরুষ যাদের সকলেই ছিলেন মহাজির যখন মুশ্রিকদের মুখোমুখি হলেন উভয় বাহিনী যুদ্ধের জন্য কাতারবদ্ধ হল এবং যুদ্ধ হয়ে গিয়েছিল তখন মাঝখানে এসে পড়ে মাজদি ইবনে আমর আল জোহানি মাজদি ইবনে আমর উভয় দলেরই মিত্র ছিল সে উভয় দলের মাঝে আড়াল হয়ে দাঁড়ালো। ফলে আর যুদ্ধ হলো না যদিও এখানে পরস্পরের মাঝে যুদ্ধ সংঘটিত হয়নি তথাপি এই অভিযানটি মুসরিকদের অন্তরে ভয় ও আতঙ্ক সৃষ্টি করে দেয় তারা বুঝতে পারে যে রসল্লাহ সাল্লাহ আল্লাহি আসাল্লাম ও তার সাহাবিগণ দুর্বল অবস্থা থেকে শক্তিশালী অবস্থায় চলে এসেছেন আর তারা বিশেষভাবে কুরাইশ কাফের এবং সাধারণভাবে সকল মুসরিকদের জন্য প্রতিপক্ষ হয়ে গেছেন এভাবে রসলুল্লাহ সাল্ল আলাহিউ একটি পরিপূর্ণ সামরিক পরিকল্পনা তৈরি করলেন পরিকল্পনা ছিল যতদিন পর্যন্ত কাফেররা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে তাদের অর্থনৈতিক স্বার্থগুলোর উপর আঘাত হানা হবে তাদের উপর চাপ সৃষ্টি করা হবে এবং তাদের ব্যবসায়ী কাফেলাসমূহ আটকে ফেলা হবে সামনে ইসলামী ইতিহাসের আরেকটি যুদ্ধের আলোচনা নিয়ে আপনাদের সঙ্গে সাক্ষাৎ করব ইনশাআল্লাহ সেটি হল সাক্ষাবের যুদ্ধ ওসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার